सरकार की आमत मल्हा सरदार की आमत मल हाबा की आमत मल्हा बोलो मल्हा बोलो मल्हाबा धूम मचा दो গে সরকার সরকার কিয়ম মরহাবা সরদার কিয়ম মরহাবা ফার কিয়ম মরহাবা মিলো মরহাবা জলো মরহ মচা দো got a to ধূ মো মো ধূ মো হাম সত মচা দো আজকালে বায় আসমানজ ধূম চো आगे सरकार mata tu mata tu guru mata tu